মহাদ হর রক মানা মুক্তি হামি ভাষানো সমান হর রকলানা মুক্তি আমি ভাষা আমি হর দরকে হর দলের পুদ্র জড়ান দিয়ে আমাদেরকে প্রাণ সুন্দর জানিয়ে আসন داي يا زهر لا يا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله, <لحمد> لله> আলহামদুলিল্লাহ হি নহমিনুস্তি তল আলাই من يهده الله فلا مضل له ومن يضلر فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد সোমা হুত রি রিহিবি কিয় কু বিলি নিস আহ শিব না সো তো কুয়ো আহুক্ত الله. صدق الله العلي العظيم. وصدق ونحن على আমরা এই মজলিসের মধ্যে যারা এখানে বসেছি জিকিরের মজলিস রহমাতের মজলিস যে মজলিস مجلس کے তারা বেষ্টন করে রাখে যে মজলিসের মধ্যে আল্লাহ তার বিশেষ রহমত নাজিল করেন জমিনের মধ্যে এই মজলিসগুলো দেখতে যদিও ছোট কিন্তু আল্লাহ তাল দরবার এই তো আল্লাহ তালা নিজ অনুগ্রহে আমাদেরকে মজলিসগুলোর মধ্যে বসিয়েছেন যেখানে আল্লাহ তালের কিতাব এবং তার রসুলের হাদিস থেকে কিছু বিষয়ের উপর আলোচনা করা হবে আল্লাহ আমরা যেমন অল্প কয়েকটা বাতি আছে তার তুলনায় মানুষ এখানে কয়েক গুণ বেশি কিন্তু আমরা যেহেতু এই বাতিগুলোর কাছে চলে এসেছি এই জন্যই বাতিগুলোর আলোতে আমাদের চেহারাও আলোকময় হয়ে গেছে সবাইকে এখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আল্লাহ তানের কিতাব এবং রসুলের সুন্না হল এরকম আলো যখন আমরা এরকম আলোর কাছাকাছি অবস্থান করতে থাকি তখন এরকম হেদায়তের আলোর মাধ্যমে আমরাও আলোকয় হয়ে যায় উদাহরণ দিয়ে বুঝি আমরা পবিত্র কোরআন রাখার জন্য যে রেহাল তৈরি করি কাঠ দ্বারা আমরা এই রেহালগুলোকে তৈরি করে থাকি একই ধরনের কাঠ দিয়ে আমরা কেউ জোতার বাক্স বানাই কেউ খাট বানাই কেউ চেয়ার বানাই জোতার বাক্সের মধ্যে আমরা সবসময় জোতা রাখি দশ বছর ২০ বছর একটা জোতার বাক্সের মধ্যে জোতা রাখার পরও দিলের মধ্যে কখনো অনুভূতি আসে না আমি এর মধ্যে জোতা রাখছি আমি কোন অন্যায় করে ফেলছি কিন্তু ঠিক একই গাছের কাঠ দ্বারা যখন কোন রেহাল তৈরি করা হয় আর সেই রেহালের মধ্যে কিছুদিন পর আন রাখা হয় তখন জোতা রাখা তো দূরের কথা ভুলেও যদি কারো পা সেই রেহালের মধ্যে লেখে যায় তাহলে মানুষ অনুতপ্ত হয়ে যায় সেই রেহালকে উঠিয়ে নিয়ে বুকে ছোঁয়ায় মুখে ছোয়াই তার ভেতরে এক ধরনের অনুতপ্ত এক ধরনের অনুশোচনা বোধ কাজ করে কিন্তু কাথের কি বৈশিষ্ট্য আছে হয়তো একই গাছের একটা অংশ দিয়ে জোতার বাক্স তৈরি করা হচ্ছে আর একটা অংশ দিয়ে কাঠের রেহাল তৈরি করা হচ্ছে কাথের মধ্যে তো কোন পার্থক্য নেই আবার এই কাঠের মধ্যে আল্লাহ তালের কিতাবের কোনো আয়াত লেখা নেই তারপরও এই কাঠের কেন এত সম্মান এর এত সম্মান কারণ এই কাঠ পবিত্র কোরআনে সোহবতে চলে এসেছে আমি আর আপনি যখন আল্লাহ সহবতে চলে আসব, এই কাঠ একটা জড় পদার্থ হওয়ার পর তার যখন এত মর্যাদা হয়ে যায় আমি আশরাফুল আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন আমি আর আপনি যখন এই কোরআনের সহবতে চলে আসব, এই কোরআন আলোকে ধারণ করব আমার কি পরিমাণ মর্যাদা হয়ে যাবে একটা কাঠের এতটুকু মর্যাদা এবং এই মর্যাদার বিষয়টা এমন এটা বোঝার জন্য শিক্ষিত হতে হয় না আমি আপনি যদি চলে আসি যদি নিজের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ তাহলে আমাকে মর্যাদা আলী হিসালের মক্কার জিন্দগিতে যখন চারিদিক থেকে রসুল উল্লাহ সাল্লামের ওপর বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছিল যেই সময় এই দিনের বাণী উচ্চারণ করা অনেক কষ্টসাধ্য ছিল আজ তো আমাদের অজপারা গায়নগুলোর মধ্যে হতেও আল্লাহ আকবার আল্লাহ আকবারের ধ্বনি উচ্চারিত হয় কিন্তু সাহাবাহাম চাইলে আল্লাহর নাম এত সহজে নিতে পারতেন না সেই সময়ের মধ্যে মক্কার ওদূরে এক সাহাবীর ঘর ছিল যে সাহাবির নাম ছিল আরকাম ইবন আবিল আতাম রাহু তো মক্কার মধ্যেই দিনের কথা হেদায়তের কথা আলোচনা করার মতো পরিবেশ ছিল না সাহাবাই কেরাম দিনের কথা শুনতে হলে তারা সেই জমা হতেন দুই জন চার জন এরকম বিভিন্ন সেখানে গিয়ে তাদেরকে দিনের তালিম দিতেন আমাদের আজকের এই মজলিস যত বড় সাহাবাই কেরামের শরুর দিকে এত বড় মজলিস ছিল না ২০ জন ৩০ জন কখনো চল্লিশ জন সর্বসাকল্য মুসলমানদের সংখ্যা কিন্তু আল্লা রসুল সাল আলী হুসাল এই গুটি কয়েক মানুষের উপর যখন হেদায়তের মেহনত করলেন ইমানের মেহনত করলেন আল্লাহ তাহলে সেই জাহের যুগের জাহের মানুষগুলোকে এমন ভাবে চমকে দিলেন নিজে বলছেন আমার একজন সাহাবি হলো আকাশের তারকার মতো তোমরা হেদায়ত পেতে চাও আমার যেকোনো একজন সাহাবীর অনুসরণ করো হেদায়ত পেয়ে যাবে তো মজলি ছোট না বড় সেটা বড় বিষয় নয় কে কথা বলছে সেটাও বড় বিষয় নয় কিন্তু কি বলা হচ্ছে সেটা হলো মূল বিষয় হেদায়তের আলো জ্বলছে আমি যদি সেখান থেকে সামান্য পরিমাণ আলো সংগ্রহ করে নিতে পারি আমার বাতিও জ্বলে যাবে একটা মোমবাতি জ্বলার জন্য তাকে বিরাট অগ্নিকুণ্ডের মধ্যে নিতে হয় না বরং সামান্য একটু আগুনে ছোঁয়া লাগলেই সে জ্বলে যায় কিন্তু ছোঁয়াটুকু লাগতে হয় আমি যদি আমার পাত্র যায়. কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কোরআনের কথা শুনতে থাকি রসুলের হাদিসের কথা শুনতে থাকি ভেতরে পরিবর্তন আসে না কেন আসে না কারণ আমি আমার পাত্রকে এখনো প্রস্তুত করতে পারিনি पत्र कर हिदायतर कथा हम आल्लाता सुन्ना शिक्षा गोने तुले हम কিন্তু এই শিক্ষাগুলো থেকে তখনই আমরা উপকৃত হতে পারব যখন আমরা আমাদের ভেতরকে প্রস্তুত করে নিতে পারব আজকের দুনিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা বাড়ছে আলী হাসলাম বিদায় হাজের ভাষণে যখন সাহাবাই কেনামের সামনে শেষ ভাষণ নিয়ে হাজির হন তখন সেখানে মাত্র ষোলক্ষ সাহাবি উপস্থিত ছিল এর বাইরে খুব কম সংখ্যক সাহাবি ছিল আমরা মনে করি এর বাইরে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার অথবা বেশি থেকে বেশি পঁচাত্তর হাজার সাহাবিদ ছিল অর্থাৎ সাহাবিদের সংখ্যা দেড় লক্ষ বা দুই লক্ষই হবে বেশি থেকে বেশি কিন্তু আজকের দুনিয়ায় মুসলমানদের সংখ্যা দেড়শো কোটি ছাড়িয়ে দুইশো কোটির পথে दुनिया मध्य मुसलमान संख्या बढ़े और मुसलमान जिल्लती अपमान बढ़े एम एक जमाना इतिहास दिए जाए मुसलमान देर दुनिया मध्य इज्जत छा सम्मान छो तुन से कफरी पराशक्ति गो थर केंपे उठत মুসলমানদের আল্লাহ আকবরের ধ্বনি শুনলে সারা দুনিয়ার মধ্যে প্রকম্পন তৈরি হয়ে যেত আর আজকের দুনিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে দুনিয়ার যে কোনো প্রান্তে একজন মজলুমের আর্তনাথ যদি ভেসে আসে খোঁজ নিয়ে দেখা যায় সেই মানুষটা একজন মুসলমান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দুনিয়ার মানচিত্রে মানচিত্র রক্তে লাল হয়ে আছে আর যেদিকে বাহ্যিক ভাবে তো মুসলমানের সংখ্যা বাড়ছে রসুলাম নিজে এর কারণ বলে দিচ্ছেন হামলে পড়বে যেভাবে প্রচন্ড ক্ষোধার্থ ব্যক্তি খাবার পেলে খাবারের উপর হামলে পরে একজন সাহাবি রসুল বললেন হে আল্লা সেদিন আমাদের পরিমাণ অনেক কম হবে আমাদের সংখ্যা অনেক কম হবে এই জন্য সকল জাতি গোষ্ঠী আমাদের মুসলমানদের গলা চেপে ধরবে আমাদের অস্তিত্বকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাইবে রসুল বললেন না शे दुनिया मुसलमान तुम्हान जमनी भाव बनार पानी खड़को भेसा तुम्हारे संख्या तो अनेक बढ़े क्यों तुम्हारे मध्य ईमान से शक्तिना चेतना थकबेना लाइला से प्रेवना थकबिना जार कारण तुमरा सर बनार खकुटर मत हो जाए সেই জমিনকে মুসলমান শূন্য করার জন্য উঠে পড়ে লাগবে আল্লাহ তালা তোমাদের অন্তরের মধ্যে ভয় ছুড়ে দিবেন ওয়াহান ছুড়ে দিবেন সাহবাই কেরাম বললেন অথচ সাহেবের বৈশিষ্ট্য ছিল রোম পারস্যের রাজা বাদশারা পেরেছান এরা আবার কোন দল এতদিন পূর্বে যাদের নাম শুনেনি কিন্তু আজ দেখা যাচ্ছে যেদিকেই ছুটছে সেদিকে বিজয়ের ধারা বয়ে যাচ্ছে थामिव स्वार्थर लोभर मैदान मध्य निजे शेषापान कर थाम ईमान शुद्म मुखे बोलार जिनना লা ইলাহ ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে সীমাবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আমি ইজাত পাবো না মৃত্যুর পর আল্লাহ তালা আমার জন্য সফলতা রাখেননি আমার সফলতা তখন আসবে যখন এই লাহ ইল্লাল্লাহ আমার দিনের মধ্যে গিয়ে বসে যাবে আজকে এই মজলিসের মধ্যে খুব বেশি কথা বলার ইচ্ছা নেই শুধু এই একটা পয়েন্টের উপরে হাইলাইট করা উদ্দেশ্য যে ইমানের কতটুকু দাম এবং লা লাহ ইল্লাহ আমাদের কাছে কি চায় মক্কর জিন্দিগীর মধ্যে যখন কোন সাহাবী ইসলাম গ্রহণ করতেন কখনো ঘরের মধ্যে খাদিজা কখনো বালকদের মধ্যে হতে আলী কখনো গোলামদের মধ্যে কখনো বড় মানুষদের মধ্যে আবু বকর কখনো ওসমানী কখনো অমর ফারুক কখনো আবু যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল যখন সাহাবি এসে ইমান ঘোষণা দিতেন সাথে সাথে আল্লাহ তালা উপর থেকে তাদেরকে সম্বোধন করতেন আল্লাহ কবুল করে নিতেন কিন্তু দেখা যাচ্ছে রসুলাম যখন মদিনে হিজরত করেন দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তখন কোরআন বলছে ঘোষণা দিচ্ছেন আল্লাহ তালা তী কে শিখিয়ে দিচ্ছেন হে নবী আপনি বলে দিন আমার গ্রাম থেকে এসেছ তোমরা বলো আমরা ইসলামের স্বীকারোক্তি তোমরা এই কথা বলো না যে আমরা এনেছি, কারণ শুধু জবানে থাকার বিষয় না ইমান হলো অন্তরের মধ্যে প্রবেশ করার বিষয় তোমাদের লাহ ইহ তোমাদের জবানের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে তোমাদের লা ইহা ইহ তোমাদের অন্তরের মধ্যে এখনো প্রবেশ করেনি একমাত্র আল্লাহ কে রাজি এবং খুশি করার জন্য ইসলামকে গ্রহণ করতেন কিন্তু মদিনায় যাওয়ার পর বিভিন্ন মানুষ বিভিন্ন দুনিয়াবী স্বার্থ ইসলাম গ্রহণ করত। কেউ ইসলাম গ্রহণ করত মুসলমানদের মত কিছু সুযোগ সুবিধা ভোগ করার জন্য কেউ ইসলাম গ্রহণ করতো মালে গনিমতের মধ্যে অংশ পাওয়ার জন্য তো যেই ব্যক্তি হালুয়া রুটির লোভে যেই ব্যক্তি দুনিয়ার স্বার্থে ইসলামকে গ্রহণ করবে তার ইসলাম আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না ইমান তখনই গ্রহণযোগ্য হবে লা লাহ ইল্লাহ তখনই গ্রহণযোগ্য হবে যখন লা ইহা ইল্লাহ অন্তর থেকে বের হয়ে আসবে আর যদি লা লাহ ইল্লাহ অন্তর থেকে বের না হয়ে শুধুমাত্র মুখ থেকে বের হয় দুনিয়ার কোনো লোভে বের হয় হালুয়া রোটের লোভে বের হয় গনিমতের সম্পদের লোভে বের হয় আর অন্য কোনো সুযোগ সুবিধা লাভের জন্য বের হয় আর কোনো দুনিয়া বিস্বার্থের জন্য দেহের মধ্যে সুন্নতি লিবাসকে ধারণ করা হয় এই লা লাহ ইল্লাল্লাহ আসমানে যায় না এই লাহা ইল্লাল আল্লাহর কাছে কবুল হয় कौ कबुल कबुलर झा जो भा झाँकाओ कार्यकारितापूर्ण आसना जो अंतर मध्य प्रवेश कर আল্লাহ তালা আমাকে দুনিয়ার মধ্যেও কামিয়াবি দিবেন আফেরাতের দিবেন। কিন্তু তার পূর্বে সামান্য ঝাঁকিয়ে নেবেন আল্লাহ বলেন নাসু মানুষ কি ভেবে রেখেছে যে তারা বলবে আমরা ইমান আনলাম আর তাদের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এত সহজ মানুষ কি ভেবেছে যে তারা মুখে বলবে আমরা ইমান এনেছি আর তাদেরকে দেওয়া হবে আর তাদেরকে কোন পরীক্ষা করা হবে না এটা কোনো হবে না তার মানে যেই ব্যক্তি যখন বলবে, তার উপর পরীক্ষা আসবে যার উপর পরীক্ষা আসবে না তার লা নাসি লাহা ইল্লাহমানে আমসাল সবচেয়ে বেশি বিপদে পড়েন নবিরা পর নবীর সঙ্গে যার সম্পর্ক যত বেশি তার পরীক্ষা আসবে তত বেশি কারণ লা লাহ ইহার বিনিময়ে আল্লাহ তালা জান্ন দিবেন লা ইলাহা জান্নাতের মূল, লাহ সেই কালিমা যে কালিমার উপর আল্লাহ আসমান এবং সাত জমিনের ভিত্তি রেখেছেন যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে লাহ ইহ উত হবে আল্লাহ তালা সাত আসমানকে বাকি রাখবেন সাত জমিনকে বাকি রাখবেন মাত্র দুনিয়া থেকে লা লাহ ইল্লাহ নাই হয়ে যাবে সাথে সাথে আল্লাহ তালা সাত আসমানকে ধ্বংস করে ছাদ জমিন ধ্বংস করে দেবেন এই পাহাড় পর্বতগুলো গুলো ধুলনাশির মত উঠতে থাকবে আসমানের তারকা তারা খসে পড়ে যাবে আল্লাহ কেয়ামত করে ফিল আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন কেয়ামত কায়েম হবে না যেই মাত্র জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলার মত আর কেউ থাকবে না আল্লাহ তালা এই জমিনকে রাখবেন না কেয়ামত হয়ে যাবে তার মানে এই সাত আসমান এবং সাত জমিনকে আল্লাহ টিকিয়ে রেখেছেন ভিত্তির উপর ইতরে আসে সহজ না আল্লাহ আল্লাহ জাহান্নাম বানিয়েছেন যেন তিনি অস্বীকারী শাস্তি দিতে পারেন তার মানে সবকিছুর মূলে হল ইহা ইহা ইহ আমার থেকে গ্রহণ করবেন কিন্তু লাহ ইহ ফি ফ্রি আমাকে জান্নাত এনে দেবে না লা লাহ ইহ আমার থেকে মূল্য চায় যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে লাহ ইল্লাহর মূল্য পরিশোধ করে দেয় আল্লাহ তালা তাকে সব কিছু দিয়ে দেন আর দুনিয়ার মধ্যে যে ব্যক্তি লাই মূল্যাত প্রস্তুত করেছেন শুধুমাত্র পরিশুদ্ধ বান্দাদের জন্য হে বান্দা হয়তো দুনিয়ার মধ্যে তুমি লাই ইহার মূল্য দিয়ে নিজেকে পরিশুদ্ধ করে নিবে যেমনি ভাবে কালো টাকা সাদা টাকা शब्द कर देना सब गो टा के बोला सरकार कर दिए देर टे ब्यक्ति दुनिया मध्य लाइल मूल्य दिए दीबे जीवन परिशुद्ध हो जाए कलो थे ब्लैक लिस्टर मध्य से थकबेना আর কেউ যদি দুনিয়ার মধ্যে লাগ্য না দিয়ে যায় আল্লাহ আগুনে ফেলে তার থেকে তাকে পরিশুদ্ধ করবেন কারণ করা হয়েছে শুধুমাত্র পরিশুদ্ধ বাংলাদের জন্য যার কারণে লাহ ইল্লাহ আমার থেকে কি চায় আমি যদি বুঝতে চাই আমাকে তাকাতে হবে সেই মেলাহ জীবনের দিকে शुदुम्रमान ग्रहण कर मरुभूम मध्य मरुभ बालुरखर रौद्र चल कल गोस्त रखा, हो जे उपर रखा है खबर उपयोगी से बालुर नदी अल्लाह के बुकर ऊपर भारी पाथर चपा दिए रखा हनर अपराध एकटी कारण जवान ला, इलाह इला ला बोला हम बेल तुम्हें कलिमा त्याग करो तुम्हें शांति दिए देवा आगे जीवन फिर पा कि जार अंतर मध्य कल ढुके ग সে তো দুনিয়ার আর কোনো কিছুর মধ্যে মজা পাইবে না সে তো আল্লাহ তাল্লাহ সঙ্গে মিলিত হওয়াকেই তার কামি মনে করবে মাইকের লোক আমরা কোথায় আছি আমরা একটা স্টেজের কাছে আসি একে ভাবে খোবাইব রাহ আনহ আমি আল্লাহ আনহু যেই ব্যক্তি মুখে লাহ ইল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে তার লাইহ ইহর মূল্য নেওয়া হচ্ছে मानूष बोले मक्वन सहज मक्वर मध्य शरिया विधि विधान मक्ट जीवन प्रथम दिखाई नामा रोजा फरजना हज फरज छा जक़ात फरज छा हिजरतर विधान ती जिहा विधान तक आसें असुर खराज विधान कसनी अन्लम कठोर विधानसिल्ला তেরো বছর পর্যন্ত মেহনত করে সাহাবাহ কেলামের দিলের মধ্যে লা বসিয়েছেন তো মানুষ ভাবে মক্কার জীবন ছিল সহজ কিন্তু মক্কার জীবনের পৃষ্ঠাগুলো আপনি খুলে দেখেন সেই জীবন তো ছিল এমন জীবন যখন লাইল্লাহর মূল্যকে নগদ নগদ ও শুল্ক নেওয়া হতো ফেরাউন যখন তাকে ডুবিয়ে দেওয়া হচ্ছিল মৃত্যুর পূর্বে সেই ফেরাউন নিজের মুখ দিয়ে বলতে চাচ্ছিল লাইলাহ ই কিন্তু তখন তার সেই কালিমাকে আল্লাহ তালা গ্রহণ করেননি কারণ যখন গড়গড়া শুরু হয়ে যায় জবানের কাছে যখন মৃত্যুর ফেরিস্তা সামনে চলে আসে মানুষ কিছু দেখতে থাকে তখন প্রত্যেকটা মানুষের ইমান ঠিক হয়ে যায় কিন্তু সেই ইমান আল্লাহর কাছে আর গ্রহণ হয় না কেন এখন তো তোমার গ্রহণ করা হবে না কারণ লাহ ই তোমার থেকে ত্যাগ চাই আর তোমার তো এখন ত্যাগের নজরানা পেশ করার মত কোন সুযোগ নেই ফেরাউন লাহ বলছে কিন্তু আল্লাহ তালা তারাইকে গ্রহণ করছেন না কারণ হেফরাউন এখন তুমি লাইলাহ ইহ বলতে পারো কিন্তু এখন তো তোমার সামনে পরীক্ষার সুযোগ নেই লাইলাহ ইহ তাই কোরবানি চাই পরীক্ষা চাই যখন তোমার সামনে সুযোগ ছিল তখন কেন লাল বললে না তখন তুমি ভেবেছিলে যদি লাই ইহা ইহ বলি আমার ক্ষমতা চলে যেতে পারে যদি লাইলাহ ইহ বলি আমার সাম্রাজ্য চলে যেতে পারে যদি লাই ইহাই ইহ বলি প্রজেরা বিদ্রোহ করতে পারে परीक्षारोनी सब दुनिया पवार दिन के त्याग दी दुनिया सबकिछ राज्य खबर पान कर मूल्य उ सारा दुनिया संकीर्ण चाकर नकदमत करना खबर से सामग्री गुलना বরং অফিরা আউনে দিল আওতার আল্লাহ তালা ফেরাও নামে দিয়েছেন দিল আওতার তার একটা অভ্যাসে ছিল যারা ইলা ল ইল্লাল্লাহ ইহ বলত হাত এবং পায়ের মধ্যে পেরে গেড়ে দিত তো বিভিন্ন ভাবে আজাব আসতে লাগল কিন্তু লাহ ইল্লাল্লাহ যখন দিলের মধ্যে বসে যায় তখন এই দুনিয়ার যে কোনো আজাব আসুক না কেন যে কোনো মূল্যের বিনিময়ে মানুষ এই লাহ ইল্লাহ ত্যাগ করতে প্রস্তুত হয় না मियाबागूर जुद्ध मुसलमान एक पर मदिनार मध्य खबर पहुंचे गलूल सल इंतकाल कर তার চেহারার সঙ্গে রসুলের চেহারা সাদৃশ্য ছিল মুসাহিব ওমায়ান শহীদ হয়ে গেলেন মদিনার মধ্যে গুঞ্জন ছড়িয়ে গেল শয়তান এই খবর প্রচার করে দিল রসুল উল্লাহ শহীদ হয়ে গেছেন সাহাবাহ কেরাম পরেশান হয়ে গেলেন সেই মদিনা থেকে নারীরাও জোরে বের হয়ে দৌড়াতে লাগলেন হুদের ময়দানের দিকে আরে আমার হয়ে গেছেন আমি আর এক ছেলে থাকবো হয়ে গেছে খানসা বলছেন আরে ছেলের খবর বাদ দাও আমার মোহাম্মদ আমার হাবিবের কি খবর বলো আবার আরেকটু যাচ্ছেন বলছেন তোমার দ্বিতীয় সন্তানও শহীদ হয়ে গেছে আরে আমার সন্তানের খবর বাদ দাও আমার হাবিবের কি খবর সেটা বলো আবার সামনে যাচ্ছেন কথা বলা হচ্ছে এভাবে চার চারজন সন্তানের কথা বলা হলো নবীর কি খবর সেটা বলো সর্বশেষ যখন তাকে তিনি গিয়ে বললেন আমার দিল প্রশান্ত হয়ে গেছে যখন দিলের মধ্যে বসে যায় তখন আল্লাহ এবং তার থেকে আর কোন কিছু কারো কাছে প্রিয় থাকে না থাকতে পারে না যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের উপর অন্য কিছুকে প্রাধান্য দেয় বুঝতে হবে তার পরিপূর্ণ হয়নি কাছে এসে বলছেন হে আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি এই দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি শুধু আমার নিজের প্রাণের চাইতে বেশি না আমি নিজের থেকে এখনো বেশি আপনাকে ভালোবাসতে পারিনি কিন্তু আমার পরে আমার সন্তান আমার সন্ততি আমার স্ত্রী আমার পরিবার পরিজন বাবা মা সারা দুনিয়ার সবার চাইতে আপনাকে বেশি হে অমর শোনো তোমার ইমান এখনো পরিপূর্ণ হয়নি ওমর আদি আল্লাহন কিছুক্ষণ চিন্তা করলেন দিলের মধ্যে এটা বসালেন তারপর বললেন কিছুক্ষণ পর হে আল্লাহ রাসুল আমি সবার এখন রাসুল বললেন আল্লাহ হে এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে রাসুল নিজেই বলছেন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার কাছে তার বাবা মা তার সন্তান এবং দুনিয়ার সকল মানুষের চাইতে অধিক প্রিয় হয়ে যাব ততক্ষণ তোমাদের ইমানই হবে না এজন্য দেখা যাচ্ছে সেই উহদের যুদ্ধের মধ্যে सामने जो रसुल आघात प्राप्त हलन रसुलहिद लौहबर्मेर माथार मध्य हेलमेट छो तर अंश जन मुखर मध्य गेड़े गलू बकर अदियाला सामने दिखा जाने कर दिन सामने गो रसे गा टान दिले नि दाँत द्वारा टान दिल प्रथम दात द्वारा टान दिल्ली बैर हो आसल निजर दाँतों साथी अच्छे हाथ व्यवहार करलों ना अब दात द्वारा टान दिले निजर दाँत पड़े गति महाबत्त कैम छ রাসুল ইন্তেকাল করে গেছেন এক সাহাবির কাছে খবর পৌঁছলো সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো হে আল্লাহ যে চোখ তোমার নবীকে দেখেছে তোমার নবীর পর এই কাউকে দেখতে চায় না আমার চোখ কে নিয়ে যাও তা আসিয়া যখন তার দিলের মধ্যে ইলা ইলাহ ই আজমত বসে গেল তখন দুনিয়ার সকল আজাদ সকল হুমকি ধমকি ভয় ভীতি কোনো কিছুই তাকে ইমান থেকে ফেরাতে পারল না সর্বশেষ ফেরাউন যখন দেখলো ভাবে কোনো কিছু তাকে ফেরানো যাচ্ছে না তখন তার কষাইদেরকে ডেকে আদেশ দিল হ্যাঁ আমার কষাইয়েরা যেভাবে তোমরা ছাগলের শরীর থেকে ছাগলের চামড়া খসাও একই ভাবে আমার স্ত্রী আসিয়ার দেহ থেকে তার চামড়া গুলোকে খসিয়ে ফেল সে কষাইরা আসিয়াকে নিয়ে গেল নিয়ে তার দেহ থেকে চামড়াগুলো খসাচ্ছিল কথাগুলো বলা খুবই সহজ এই পরিস্থিতির শিকার যে হয়েছে সে বুঝবে এই পরিস্থিতিতে কতটা কঠিন যার বাবা মা এখনো জীবিত আছে সে বুঝবে না মা হারানোর কি বেদনা যে এখনো বিয়ে করেনি সে বুঝবে না সন্তান হারানোর কি কষ্ট কথাগুলো বলা খুবই সহজ কিন্তু যে এই পরিস্থিতির শিকার হয়েছে সে বুঝবে খুব সহজেই জান্নাত দিয়ে দিবেন আর দুনিয়ার মধ্যে যদি বিনিময় না দিয়ে যেতে পারি আল্লাহ তালা জাহান্নামের আগুনের মধ্যে পুড়িয়ে হলেও পরিশুদ্ধ করে তারপর জান্নাতে দিবেন এজন্যই তো হাদিস বলেছেন দুনিয়ার মধ্যে সকল মানুষ জান্নাতে যাবে কেয়ামতের দিন আমলের হিসাব দেওয়ার পর কিন্তু একমাত্র সেই ব্যক্তি যে নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে তার রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তার প্রাণকে সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে বলবেন যাও জান্নাতের মধ্যে উড়তে থাকো কেয়ামত পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকো এই স্পেশাল অফার শুধুমাত্র তোমাকেই দেওয়া হল আসিয়ার দেহ থেকে যখন এই চামড়াগুলো খসানো হচ্ছিল তার মুখ নট ছিল আল্লাহ পাঠিয়ে দিলেন যাও আমার বান্দি কি বলছে তুমি সেটা দেখো আল্লাহ কুদরতে আসমান এবং জমিনের ব্যবধানকে সরিয়ে দিলেন আসিয়া নিজের চোখের সামনে সেই জন্নাতের দৃশ্যগুলো দেখতে আল্লাহ তাল পুরানের মধ্যে বলেন নিশ্চয় যারা বলবে আমাদের প্রতিপালক আল্লাহ শুধু এতটুকু বলেই শেষ করে দেয়নি পর এই কালেমর উপর অবিচল থেকেছে যারা এই কালেমার উপর অবিচল থাকবে যদিও তার জীবন চলে যায় যারা এই কালেমার উপর অবিচল থাকবে যদিও তার চামড়া খসিয়ে ফেলা হয় আল্লাহ তালা তার ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন তার মৃত্যুর পূর্বেই আসমানের তার কাছে করে। আল্লাহ তাখাফু আল্লাহ তোমরা ভয় পেও না তোমরা দুঃখিত হয়েও না তোমাদের আবার কিসের ভয় শোন জন্নত আল্লাহকে কোন তুম আদুন তোমরা নগদ নগদ জন্নতের সুসংবাদ গ্রহণ যে করা হয়েছিল এজন্য যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজের সব কিছু কে মিলিয়ে দেন আল্লাহ তাকে সব কিছু আর উত্তম ভাবে ফিরিয়ে দেন তা যখন চোখের সামনে সেই জান্নাতের দৃশ্যগুলো দেখতে লাগলো তখন তার মুখ থেকে উচ্চারিত হচ্ছিল জিবলিল্লাম সেই কথা শুনলেন আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ তো নিজের সবকিছু ভালোভাবেই শুনেন আল্লাহ তো সর্বশ্রোতা তারপর তিনি মাধ্যমে খবরটা নিয়ে নিলেন পর আজের মধ্যে আল্লাহ তালা সেই আয়াত নাজিল করে দিলেন বাইতান আসি করছিল আল্লাহ আমার কাছে আমরা খুশিয়ে ফেলা হচ্ছে আমি আর কিছু চাই না হ্যাঁ আমার প্রতিপালক তুমি জান্নাতে তোমার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও আল্লাহর এবং তার আল্লাহ তোমার কাছে নিয়ে যাও তোমার কাছে জান্নাতে আমাকে একটা ঘর বানিয়ে দাও আমি শুধু সেটাই চাই দুনিয়ার মধ্যে আর কিছু চাই না তা আসিয়া নগদ নগদালিমার মূল্য পরিশোধ করে দিল আল্লাহ তাকে রসুল বলেন পুরুষের মধ্যে ছিল কিন্তু যাদের ইমানের বিশেষ প্রশংসা রসুল করেছেন যেই সকল মহীয়ষী নারীর তার মধ্যে আসিয়া অন্যতম আসিয়া মারিয়াম খাদিজা ফাতেমা রাহমাই তাদের ইমানের প্রশংসা আল্লাহ রাসুল নিজে করেছেন फेराउनर मे दास दास भेतरे की गोपने से ग्रहण करी कर समय हटात हाथ जिन पड़े जाए जार भेतर जापर समय तो मुख थे अजान बर लाइल्ला এক কান দুই কান করে পুরো রাষ্ট্রের মধ্যে খবর ছড়িয়ে পড়ল ফেরাউন তাকে সামনে এনে হাজির করল কি ব্যাপার আমি ছাড়া তোমার আগের কোনো নাকি? সে বলল আমার রব তো সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফেরাউন বলল তুমি হয়তো এই কালেমাকে ত্যাগ কর অন্যথায় তোমাকে মর্মান্ত শাস্তি দেওয়া হবে সে বলল এই কালেমার জন্য যেকোনো শাস্তি মাথাপিটি নিতে আমি প্রস্তুত আছি তার দুটো মেয়ে ছিল আর বড়মেয়েটা একটু কালেমা ত্যাগ করো অন্যথায় তোমার এই বড়মেয়েকে জবাই করে দেওয়া হবে কিন্তু ওই বেচারি কালেমা ত্যাগ করতে প্রস্তুত না তার সামনে সেই বড় জবাই করে দেওয়া হলো এবার বলা হলো এখনো সুযোগ আছে এই ক্যালেমাকে ত্যাগ করো অন্যথায় তোমার এই ছোট মেয়েকেও তোমার সামনে জবাই করে দেওয়া হবে এখন তার অন্তর কিছুকে বিচলিত হয়ে গেল নিজের জন্য না কিন্তু এই দুগ্ধপোষ শিশুর মুখের দিকে তাকিয়ে বাবা মা অনেক সময় সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক আত্মঘাতী সিদ্ধান্ত থেকেও নিয়ে ফেলে নিজেকে বিপদে ফেলে কিন্তু সন্তানকে যে কোনো মূল্যে সেফ রাখার চেষ্টা করে সন্তানের জন্য পরেশান হয়ে গেল যে ফেরাউন তো বলছে ইমান ত্যাগ না করলে এই সন্তানকে জবাই দিয়ে দেওয়া হবে আমাদের জন্য অপেক্ষা করছে জলদি চলেন সঙ্গে সঙ্গে তার ইমান ভিতরে মজবুত হয়ে গেল ফেরাউন সেই সন্তানকে জবাই করে দিল তাকেও জবাই করে দিল ঘটনার মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র ইমান গ্রহণের অপরাধে আল্লাহ বলছেন জনপদের সবাইকে আগুনে পুড়িয়ে তাদেরকে এই শাস্তি দিয়েছে কারণ তাদের অপরাধ শুধুমাত্র একটাই ছিল যে তারা মুখে বলে লাহ আজকের দুনিয়ার মধ্যেও শুধুমাত্র এই এক অপরাধের কারণে জনপদের জনপদ তসনাস করে দেওয়া হচ্ছে সেই আরাকানের রোহিঙ্গাদের অপরাধ কি ছিল কেন তাদেরকে এভাবে সবাইকে ঘর বাড়ি হল সন্তানগুলোকে জবাই করে দেওয়া হলো মানুষকে নির্মম হত্যা করা হলো পুরো দেশ ছাড়া করে দেওয়া হলো কি অপরাধ ছিল আল্লাহ নিজেই বলে দিয়েছেন মিনহুম, আই ওমান তারা মুসলমানদেরকে শাস্তি দেয় কারণ মুসলমানদের একটা মাত্র অপরাধ তারা আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করে তারা মুখের মধ্যে লাহ ইহকে বলুন যখন এই দুনিয়ার মধ্যে লাই ইহ্লাহ নিয়ে মুসা দাঁড়িয়েছে ফেরাউন এসেছে লাল ইহা দেওয়ার জন্য যখনই আমার নবী আপনার নবী মোহাম্মদ আরবি সল্লাহ আলি সালাম নিয়ে এসেছে সেই আবু সে আবু সফিয়ান সেবা ইন আবি সেই উমাই এসেছে এই দুনিয়া থেকে সবাইকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে মারছিল সর্বশেষ একটা নারী তার কোলের মধ্যে একটা সন্তান ছিল তাকে যখন আগুনের সামনে নেওয়া হলো সন্তানের মুখের দিকে তাকে একটু বিচলিত হয়ে পড়লো তার সামনে তার সন্তানকে আগুনের মধ্যে ছুড়ে ফেলা হলো এবার সেই আগুনের মধ্যে লাগলো যখন আসবে দার্জাল দেখাবে এই হলো জান্নাত এই হলো জাহান্নাম তার জাম্নাতের মধ্যে যে ঝাপ দিবে সে গিয়ে জাহান্নামে পড়বে আর তার জাহান্নামের মধ্যে গিয়ে যে ঝাঁপ দিবে সে সরাসরি জান্নাতে চলে যাবে এজন্য মানুষকে এই সুধারণা করে বসে আছে তারা মুখে বলবে আমরা ইমান এনেছি আর তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না এটা কখনোই হবে না আল্লাহ বলেন আমি তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছিলাম তাদেরকেও পরীক্ষা করব আমি দেখেছিলাম কারা সত্যবাদী কার্লা কালিমা থাকার জন্য এই লাহ ইহ তো সেই কালিমা যেই কালিমার জন্য জাকারিয়া আলাইহ ইসালামকে করার দ্বারা করে দেওয়া হয়েছিল এই লাহ ইহ তো সেই কালিমা যেই কালিমার কারণে ইউসুফ আলাইকে সেই জেলখানায় ঠেলে দেওয়া হয়েছিলাম সেই কালিমা আবু জাহাল দুনিয়া থেকে মিটিয়া দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে যার কারণে রসুল সালি সাল্লাম বলেন শেষ জামানার মধ্যে ইমানকে लाइला हाथी धारण दिलेर मध्य धारणा तठिन जतर मध्य जलंत अंगार धारणा कठिन कम खूब शांति समाज मध्य बस कर समस्या हाँ जो अमुसलिमो जो बस कर बस कर समस्या हाँ लाइला इल्लाह के आज उपलब्धि करते চলে এসেছিল আল্লাহ তো নিজেই বলে দিচ্ছেন আন হাসিব তুম আমি জানা তোমরা কি ভেবে রেখেছো এমনি এমনি জানো চলে যাবে তোমাদের কাছে এখনো সেই বিপদাপদ দেখা দেয়নি যেগুলো তোমাদের পূর্ববর্তীদের উপর দেখা দিয়েছিল নসমুল তাদেরকে আর্থ এবং বিভিন্ন বিপদ তাদেরকে আক্রান্ত করে রেখেছিল ওয়াজু তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল তার সাহাবিরা আল্লাহ ব্যাপারে যাদের ইমান এবং মজবুত তারা পর্যন্ত মুগ দ্বারা বলতে শুরু করলো মাতান সাহায্য কখন আসবে আর সহ্য হয় না আর তো সইতে না হে আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ বলেন যখন তারা এই বিপদের মারহালাগুলো পারে দিল আর বদর উহ আর খন্দপ্ত সেগুলো রয়েছে যখন সেই মদিনার মধ্যে থেকে গ্রাম থেকে কিছু সাহাবি কিছু মানুষ এসে বলল আমরা ইমান এনেছি রাসুল বললেন তোমাদের ইমান এখনো গ্রহণযোগ্য হয়নি কারণ তোমরা তো ইমানকে অন্তরের মধ্যে বসতে পারো তোমরা তো ইমানের জন্য কোনো মূল্য দিতে পারি তোমরা না বদর দেখেছ না ওহ দেখেছ না খন্দ দেখেছ না ময়দানে সেই পাথর রক্ত তোমরা করোন কালে মাথা আমার থেকে নগদ নগদ মূল্য চায়। এই কালে মাথা আমাকে পরিশুদ্ধ করতে চায় হয়তো দুনিয়ার মধ্যে নিজেকে পরিশুদ্ধ করে যাব অথবা আল্লাহ তালা জাহান্নামের আগুনে পুরিয়া আমাকে পরিশুদ্ধ করে নেবেন মর্যাদা বেশি আমি আমার নেতার জন্য আমার জীবন দেখে কুণ্ঠাবোধ করি না কিন্তু আল্লাহ এবং তার রসুলের জন্য যদি আমার জীবন দেওয়ার প্রশ্ন আসে আমার অবস্থান কি হবে আমি আমার নিজেকে জিজ্ঞেস করেছি যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে আমার আল্লাহকে কে বসাবো না যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে বের না ততক্ষণ পর্যন্ত আমার ইমানের ঘোষণা পরিপূর্ণ হবে না ভেতরে প্রবেশ করার জিনিস যখন একজন মানুষের ভেতরে লাই প্রবেশ করবে তার জীবন সমাজের আর দশটা মানুষের জীবনের মত থাকবে না কিন্তু জিকির করা সহজ লাই ই সাক্ষ্য দেওয়া সহজ কিন্তু কঠিন এই জন্য আমার নবী মোহাম্মদা যার দাওয়াতের থেকে অধিক শক্তিশালী দাওয়াত আর কারো হতে পারে না যার দোয়ার থেকে বেশি কমূল দেওয়া আর কারো হতে পারে না সেই নবীয় সাহাবায় কেরামের উপর ১৩ বছর মেহনত করেছেন শুধু এই কালেমা জন্য তার মানে এই কালেমা তত সহজ না जार भरे क्या बस जाए तला तो होरे प्रस्तुत कर रेखे से मजा नहीं कि मध्य पर्ण मुझे पर्णोग्राफिर मध्य से पर्ण स्टार देह देह खुटे देखते आल्लाम प्रस्तुत कर रेखे जैसे ना को चोक देखे तरफ कथा ना को कान शा को अंतर मध्य तेमेंसा सम्भव যার ভেতরে লাই ইহা ই বসে যাবে যার চেতনা হবে লাহা ইহ যার প্রেম হবে যার শক্তি হবে লাই যার স্পন্দন হবে লাহা ইল্লাহ যার শ্বাস প্রশ্বাসের মধ্যে ঢুকে যাবে তাকে আর কোন কিছুর কথা বলতে হবে না তাকে নামাজের জন্য ডাকতে হবে না দেহের মধ্যে সুন্নত ধারণ করার জন্য ডাকতে হবে না এমন এমনকি জীবন জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য তাকে আহ্বান করতে হবে না আল্লাহ বলেন ফিতরত ফ্না সাহা আল্লাহ তালা সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতার উপরে মানুষকে সৃষ্টি করেছেন রসুল বলেন কুল্লুদ্দিন প্রত্যেকটা শিশু সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করেন এরপর তার বাবা মা তাকে হিন্দু বানায় খ্রিস্টান বানায় বৌদ্ধ বানায় অগ্নি পূজক বানায় অন্য ধর্মাবলম্বী বানায় সবাইকে যদি যথাযথ ভাবে বিকশিত করা হয় প্রত্যেক মানুষ সত্যকে গ্রহণ করে নেবে এজন্য ইমানের এক চেতনা আমাদের সবার মধ্যে সামান্য পরিমাণ হলেও বাকি থাকে এর প্রমাণ কি প্রমাণ সহজ समाज मध्य समाज मध्य नाम क्या क्या दस परसेंट कई आयु समाज मानुषिदर्ति जी शो जालेम मस्जिद भेगे देवर आसनेराधम अल्लाह रसुल गालबंद कर बेनि घरे बस তারা মেনে নেবে তার মানে ইমানের সামান্য পরিমাণ নিভু নিভ একটা প্রদীপ আছে এখন কাজ হল সেটাকে করা, সেটাকে দেওয়া একবার যদি আগুন জ্বলে যায় সেই ইমান আমাকে উপরে নিতেই থাকবে উপরে নিতেই থাকবে থামবে না যতক্ষণ না আমাকে জাননাতে পৌঁছিয়ে ছাড়ে সহজ একটা মিসাল দিয়ে শেষ করে দিচ্ছি এক ফোটা নাপাক পানি নাপাক পানির কি দাম আছে কিন্তু সেই নাপাক পানি যখন যথাযথ জায়গায় গিয়ে পৌছে জরায়ুর মধ্যে গিয়ে পৌঁছে সেই নাপাক পানি ধীরে ধীরে বাড়তে থাকে তার উন্নতি হতে থাকে এক সময় ছিল নাপাক পানি এরপরে হয় রক্তপিণ্ড তারপর হয় গোস্ত পিণ্ড তারপর তার মধ্যে হাড় হয় এরপর তার ভিতরে প্রাণ আসে এরপরে কিন্তু অলি তৈরি হয় সেখান থেকে শহীদ তৈরি হয় সেখান থেকেই সিদ্দিক তৈরি হয় এই নাপাক পানি থেকেই তো আমার দিলের মধ্যে যদি ইমান বসে যায় যেখানে ইমানের জায়গা তখন সেই ইমান আমাকে উপরে নিতে থাকবে নিতে থাকবে থামবে না যতক্ষণ না আমাকে সেই জান্নাত পর্যন্ত পৌঁছে যায় এজন্য আল্লাহ তালা আমাদের এই ইমানকে আমাদের লাহ চেতনাকে আমাদের দিলের মধ্যে ধারণ করা তৌফিক দান করুন আমহ রা আলমিনামালকুম রহমতুল্লাহ